সালামু আলিকুম ওয় রহমতুল্লাহিহ্লা আল্লাহ আলহি ওসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক আপনারা যারা ইস্ট বাংলার দর্শক অনুষ্ঠানটি দেখছেন সবারই জন্য দোয়া করছি আল্লাহ দিনের জ্ঞান অর্জনের জন্য আপনাদের আমাদের এই সময় ব্যয়টা কবুল করুন বরকত এবং সব দান করুন দর্শক আমরা আলোচনা করছি সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি আর এ প্রসঙ্গেই আমরা আলোচনা করছিলাম আত্মশুদ্ধির জন্য অত্যন্ত সহজ অত্যন্ত কল্যাণময় অন্তরের কর্ম হল শকর সবর ওরে দা আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা অর্জন আল্লাহ তালার জন্য ধৈর্য ধরন এবং আল্লাহ তালা যেভাবেই রাখেন আল্লাহ তালার প্রতি খুশি থাকে এটা অত্যন্ত সহজ এবং অত্যন্ত ফলদায়ক এটা আমাদের দুনিয়ার জীবনকে অত্যন্ত কল্যাণময় বরকতময় পবিত্র করে দর্শক আমাদের এই দুনিয়ার জীবনটা এটা অধিকাংশই আমাদের ইচ্ছার বাইরে আমরা কোন দেশে জন্মেছি কোন পরিবারের পরিবেশে জন্মেছি কতটুকু মেধা নিয়ে শক্তি নিয়ে এসেছি এগুলো কোনোটা আমাদের হাতের ভিতরে নয় অল্প কিছু বিষয় আমাদের সাধ্যের ভিতরে কাজেই জীবনটাকে যদি আল্লাহ তাল্লাহর জন্য মেনে নিতে পারি যে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন এর ভিতরেই সুন্দর থাকবো হৃদয়কে আল্লাহ তাল্লার প্রতি কৃতজ্ঞতা আল্লাহ তালার জন্য প্রয়োজনে ধৈর্য ধারণ আল্লাহ তাল্লাহার প্রতি সন্তুষ্টি দিয়ে পূর্ণ করতে পারি তাহলে আমাদের জীবনটা অত্যন্ত অত্যন্ত সুন্দর হয়ে যায় এজন্যই আমরা যেখানেই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তাল্লার প্রতি কৃতজ্ঞতা অনুভব করতে হবে আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করতে হবে কষ্ট হলে ধৈর্য ধারণ করতে হবে কষ্ট তো কষ্টই কষ্টকে আমরা অস্বীকার করবো না কষ্ট হচ্ছে কিন্তু আল্লাহ দিয়েছেন এর ভিতরে নিশ্চয়ই কল্যাণ আছে আর এর ভিতরে তো নিশ্চিত আখেরাতের কল্যাণ আছে কারণ মোমেন দুনিয়ার জীবনে যে কষ্টই পাক আল্লাহতালা তার জন্য আখেরাতে ফল দেবেন আমরা অনেক হাদিস থেকে জেনেছি আর আল্লাহ তালা আমাকে যে অবস্থায় রাখেন সেই অবস্থায় খুশি থাকাই তো দায়িত্ব এগুলো আমাদের অর্জন করতে হবে দর্শক এরপরে যে সহজ সুন্দর নেকামল অন্তরের আমল আমাদের অন্তরকে আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর প্রেম দিয়ে হৃদয়ে ভরে দেয় আখেরাতে যার্নাত নিশ্চিত করে সেটা হল হিংসামুক্ত, মুক্ত ভালোবাসা কল্যাণ কামনা সকলের জন্য দর্শক ঈর্ষা হিংসা অন্যের নিয়ামতে নিজের ভিতরে কষ্ট পাওয়া অন্যের নিয়ামত চলে যাক এরকম ধারণা করা অন্যের কষ্টে আনন্দ পাওয়া অথবা কোনো মুসলমানের প্রতি শত্রুতা পোষণ করা এগুলো ভয়ঙ্কর পাপ এগুলো হৃদয়কে সবচেয়ে বেশি কলঙ্কিত করে ময়লা করে আর হিংসামুক্ত হৃদয় লালন করা এটা আল্লাহ তাল প্রিয়তময়বাদত সহজেই আমরা আল্লাহ তালার অনেক নিয়ামত পেতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলছেন আর দিন উন্নসিহা দিন হলো নসিহাত আমরা সাধারণভাবে বাংলায় নসিহাত বলতে উপদেশ বুঝি এটা নসিহাতের একটা অংশ তবে আরবিতে নসেহাত অর্থ হল কল্যাণ কামনা ভালো চাওয়া সকলের জন্য ভালো চাওয়া সকলের কল্যাণ কামনা এটাই হল দিন সাহবা কেরম প্রশ্ন করলেন লেমান ইয়া রসুল্লাহ এই কল্যাণ কামনা মঙ্গল কামনা কার জন্য হবে তখন রসুল্লাহ সাল্লাহাম বললেন লিল্লাহি বলে রসুলিহি বলে কিতাবিহি বলে আইম্মতি মুসলিম বলে আমিহীন রসুলল্লা সাল্লাহ ইসলাম বললেন তোমার কল্যাণ কামনা হবে আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য তার কিতাবের জন্য মুসলিম সমাজের নেতৃবৃন্দের জন্য সকল মুসলমানের জন্য দর্শক আমরা আল্লাহর দিনের মঙ্গল কামনা করব দিনের কল্যাণ চাবো আমার অন্তর দিনের কল্যাণের জন্য অস্থির হবে দিনের কল্যাণ দেখলে খুশি হবে দিনের অকল্যাণ দেখলে অন্তর ব্যথিত হবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তার সুন্নতের উন্নতি দেখলে মনটা ভালো লাগবে বিপর্যয় দেখলে কষ্ট লাগবে আমার অন্তর মুসলিম সমাজের নেতৃবৃন্দের জন্য কল্যাণ চাইবে তারা বিপদগামী হলে কষ্ট লাগবে তারা আল্লাহর পথে চললে ভালো লাগবে সকল মুসলমানের কল্যাণ চাইবে দর্শক দিনের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা অনেক অবহেলা করে ফেলেছি কল্যাণ কামনা করতে তো টাকা পয়সা লাগে না কল্যাণ কামনা করতে শ্রমও লাগে না শুধু অন্তরকে পরিশীলিত করতে হয় একটু চেষ্টা করতে হয় দর্শক বর্তমান সময়ে মুসলিম উম্মার সমাজগুলো শতধা বিভক্ত ছোটো ছোটো দলে ধর্মীয় দলে সামাজিক দলে রাজনৈতিক দলে বিভক্ত হয়ে আমরা কল্যাণ কামনা চেতনা হারিয়ে ফেলেছি আল্লাহ দিনের কল্যাণ কামনাও আমাদের উদ্দেশ্য নয় এমনকি যারা দিন পালন করছি দিনের কল্যাণের নামে প্রত্যেকে নিজের ব্যক্তিগত মত বা দলের কল্যাণ কামনা করছি সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি মোমেন দিন পালন করছেন না পাপে লিপ্ত হয়ে যাচ্ছে যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে এটা আমাদের হয়তো কষ্ট দিচ্ছে না কিন্তু কষ্ট আমাদের বাইরে কিছু মানুষ দিন পালন করছে অর্থাৎ লক্ষ মানুষ নামাজ পড়ছে না কোটি মুসলমান নামাজ চালাত আদায় করছেন না এটাতে আমরা যতটুকু না কষ্ট পাচ্ছি এর চেয়ে হয়তো কষ্ট পাচ্ছি একটা মানুষ চালাদ আদায় করছে কিন্তু আমার পদ্ধতিতে নয় জিকির করছে আমার পদ্ধতিতে নয় আমরা তাহলে দিনের কল্যাণ চাচ্ছি না আল্লাহর কেতাবেরও কল্যাণ চাচ্ছি না আল্লাহর দিনেরও কল্যাণ চাচ্ছি না আমাদের হৃদয় আসলে বন্দি হয়ে গেছে আত্মপ্রেমে নিজের মতের কল্যাণ প্রসার চাচ্ছি দিন বলতে আমরা নিজেদের ইশতেহার নিজেদের কর্মকে বুঝেছি দর্শক এই সীমাবদ্ধতার সুযোগ নিচ্ছেন যারা ইসলাম চাচ্ছেন না আমাদের সমাজে বাঙালি সমাজে এবং সকল সমাজেই খ্রিস্ট ধর্মের প্রচারকগণ তাদের ধর্ম করছেন প্রত্যেকের অধিকার আছে ধর্ম করার কিন্তু তারা প্রতারণামূলকভাবেও প্রচার করছেন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে আমেরিকার কলারাডো স্প্রিংস শহরে খ্রিস্টান মিশনারিগণ একটা সম্মেলন করেন নর্থ আমেরিকান কনফারেন্স অন এভ্যাঞ্জুলাইজেশন অব মুসলিমস মুসলমানদের ভিতরে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য সম্মেলন তারা সিদ্ধান্ত নেন মুসলমানদেরকে ইসলামী পরিভাষায় খ্রিস্ট ধর্মে নিয়ে আসতে হবে তাদের গ্রন্থগুলো ইসলামী পরিভাষায় তর্জমা করেন তারা নিজেদেরকে ইসাই মুসলমান বলে দাবি করেন তারা দাবি করেন তারা কোরআন ভালোবাসেন কোরআন মান্য করেন মোহাম্মদ সাল্লাম ভালোবাসেন শুধু ইসাই তরিকা অবলম্বন করেন এগুলো সবই তাদের মিথ্যা প্রতারণা কিন্তু সহজ মুসলমান না বুঝে তাদের প্রতারণায় পা এরপরে তাদেরকে কোরআন অবমাননা করান রসুল্লা সাল্লাহ আসলামের বিরুদ্ধে অনেক কথা বলেন তবে দুর্ভাগ্য হল যে আমরা আল্লাহর দিনের মহব্বতের দাবি করি দিনদার মানুষেরাও মানুষ মুমেন ইসলাম থেকে বিচ্যুত হচ্ছেন অথবা মহাপাপে লিপ্ত হচ্ছেন এটার জন্য যত কষ্ট না পায় তার চেয়েও কষ্ট পায় নিজের মতের বাইরে কিছু দেখলে এটার নাম নী হাত নাই আমাদের অন্তরগুলোকে প্রশস্ত করতে হবে আমাদের অন্তরে আল্লাহ এবং তার রাসুল সালাহ আলী আসালামকে সবচেয়ে উপর স্থান দিতে হবে কোরআন এবং সন্নাকে সবচেয়ে উপর স্থান দিতে হবে যে ব্যক্তি দিন মানছে তার প্রতি ভালোবাসা থাকবে সকল মুসলমানের জন্য নসিহত কল্যাণ কামনা থাকবে মুসলমান দিন পালন করছে না সেজন্য দিন পালন করে আল্লাহর পথে আসে কল্যাণ কামনা থাকবে কারোর প্রতি শত্রুতা থাকবে না হৃদয়ের এই অবস্থাটা আনতে হবে হিংসা থেকে বিদ্বেষ থেকে অন্যের অকল্যাণের ইচ্ছা থেকে হৃদয়কে মুক্ত করতে হবে এই বিষয়গুলো বিভিন্ন কারণে আসে সামাজিক জীবনে অনেকে আমাদের কষ্ট দেয় খুবই স্বাভাবিক আমাদের মনে কষ্ট লাগে অনেকে আমাদের অধিকার হরণ করে আমার জমিটা কেড়ে নিয়েছে বা মামলা করেছে এই সকল ক্ষেত্রে আমার অধিকার ফিরে নেওয়ার জন্য সকল প্রকারের আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান আল্লাহ তালা আমাকে দিয়েছে নির্দেশ আল্লাহ এবং তার রসুল সাল্লাম আমাদেরকে দিয়েছে। তবে আমার অধিকারের বাইরে তার অকল্যাণ কামনা করা তার অমঙ্গল চাওয়া এটার অধিকার আল্লাহ আমার নেই আমার জমি একজন কেড়ে নিয়েছেন বা নিতে চাচ্ছেন আমি আমার জমি এটা বলবো আইন প্রয়োগ করার চেষ্টা করবো আমার দলিল ডকুমেন্টগুলো পেশ করব বিষয়টা তার নাই তার এই দাবি মিথ্যা এগুলো বলবো কিন্তু তার বাড়িঘর পুড়ে যাক তার সন্তান নষ্ট হোক তার অমঙ্গলে খুশি হবো বা অমঙ্গল কামনা করব বা তার বিরুদ্ধে আমি উৎসাহ রটনা করব এটা আল্লাহ আল্লাহতালা বৈধ করেনি এজন্যই জাগতিক জীবনে যদি কেউ আমাদের কষ্ট দেয় আমরা ক্ষমা করব। না হলে মনে কিছু কষ্ট থাকবে তার অমঙ্গল কামনা করব না যদি আমাদের কোনো স্বার্থ তারা নষ্ট করেন আমাদের সম্পদ নষ্ট করেন আমি উদ্ধারের চেষ্টা করব আমার স্বার্থ উদ্ধারের বাইরে তার কোনো অমঙ্গলের জন্য আমি ব্যস্ত হবো না তাহলেই আমরা ইমানের মজা পেতে পারব এবং আমাদের হৃদয়গুলো পরিষ্কার হবে আর নসিহা পরিচ্ছন্নতা একদম ময়লা থেকে মুক্ত হওয়া হৃদয়কে ময়লা থেকে মুক্ত করতে হবে সবার কল্যাণ কামনা দিয়ে এটা হল আমাদের হৃদয়ের যে আমলগুলো সেগুলোর অন্যতম সময় দর্শক আমরা জবানের কিছু ইভার কিছু সহজ কর্মের কথা আলোচনা করলাম হৃদয়ের কিছু সহজ কর্মের কথা আলোচনা করলাম দর্শক আবার আমাদের বুঝতে হবে আল্লাহর প্রেম অর্জন করা আত্মাকে পরিশুদ্ধ করা এর সে সহজ কিছু আর নেই এটা প্রতিটি মানুষই পারে কোনো অতিরিক্ত যোগ্যতা লাগে না লেখাপড়ায় ভালো করতে যোগ্যতা লাগে সকল কর্মে সফলতা যোগ্যতা লাগে আল্লাহর প্রেম অর্জন করতে অতিরিক্ত যোগ্যতা লাগে না আল্লাহ আল্লাহতালা যাকে যতটুকু যোগ্যতা দিয়েছেন এর ভিতরে সাধ্যমতো চেষ্টা করা লাগে দর্শক আল্লাহর প্রেম অর্জন করা আত্মাকে পরিশুদ্ধ করা খুবই সহজ কারণ আল্লাহ সহজেই খুশি হন আল্লাহ বান্দাকে প্রেম করেন তবে কিছু তো করতে হবে চেষ্টা করতে হবে আমার অন্তর কতটুকু ছুটেছে আল্লাহর দিকে এটা আল্লাহ দেখতে চান কাজেই কিছু কাজ এই কাজগুলো কঠিন নয় খুবই সহজ কিন্তু অনুশীলনের মাধ্যমে এগুলো অর্জন করতে হবে দর্শক এই রকম সহজ কিছু শরীরের দৈহিক কর্ম আছে যা আমাদেরকে আল্লাহর প্রেম অর্জন করতে সাহায্য করে আত্মাকে পরিশুদ্ধ করে ফরজ পালনেও আমাদের সহযোগিতা করে আমরা দেখেছি আল্লাহর জিকির রসল সাল্লাহ সাল্লামের জন্য সালাহ সালাম তওবা ইস্তেকফফার নফল ফরজায় তেলাওয়াতুল কোরআন এগুলো নফল হলেও এর মাধ্যমে অগণিতের সবাব আত্মশুদ্ধির পাশাপাশি আমরা কাকুয়া অর্জনে এগুলো থেকে অনেক সহায়তা পায় হৃদয় শক্তিশালী হয় আমাদের ভিতরে ফরজ পালনের হারাম বর্জনের শক্তি অর্জন হয় ঠিক তেমনি কিছু দৈহিক কর্ম রয়েছে এগুলো সহজ খুব কঠিন নয় কিন্তু এর ভিতর থেকে আমরা অনেক বরকত পেতে পারি দর্শক যেহেতু বিরতির সময় হয়ে গেল কাজেই বিরতির পরে আমরা বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ববরাকাত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন বাংলা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 हा सम्पर् कीसलामी -की लेंदेन शुक्रवार रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठटाय बांग्लेश्वंद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 আসলামুকুম ওরহামতুল্লাহরাক ফিরে এলাম দর্শক বিরতির পর আমরা আলোচনা করছিলাম আত্মশুদ্ধি অর্জনে কিছু সহজ দৈহিক কর্মের কথা সকল দৈহিক কর্মের আগে রসোল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো একটা ছোট্ট দোয়ার কথা বলি এটা দৈহিক হলেও জিওভার জবানের কাজ কিন্তু রসল্লাহ সাল্লাহ আসালাম এটা শেখাতেন আবু মালিক আল্লাহ রাদে আল্লাহ তালাহ আনু বলছেন সাহেব মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস যখনই কেউ মুসলমান হতো রসল্লা সাল্লাহ সাল্লাম তাকে একটা দোয়া শেখাতেন সবসময় পড়ার জন্য অজু প্রয়োজন না গোসল প্রয়োজন না সবসময় পড়া যায় কি দোয়া আল্লাহ গফিরিলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়ার জুকনি ওয়া আফিনী রসল্লা পাঁচটা বিষয় চাইতে শেখালেন আল্লাহ আয় আল্লাহ এ আমাকে মাফ করে দেন এর সামনি আমাকে রহমত করেন ওয়াহদিনী আমাকে হেদায়ত করেন ওয়ার জুকনি আমাকে রিজিক প্রদান করেন ওয়া আফিনী আমাকে সুস্থতা প্রদান করেন নিরাপত্তা প্রদান করেন দর্শক ছোট্ট ছোট্ট কয়েকটা বাক্যমাত্র আল্লাহ্মাগ ফেরিলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়ার জুকনি ওয় আফিনী সব চাওয়া হয়ে গেল। আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে রহমত করেন আল্লাহ আমাকে হেদায়ত দেন রিজিক দেন সুস্থতা নিরাপত্তা দেন আর কি চাওয়ার থাকে এটা আমরা সবসময় জবানকে এই ধরনের জিকিরে ব্যস্ত রাখব এর পাশাপাশি সহজ কিছু কর্ম রয়েছে করার চেষ্টা করব আমাদের এই সব নফল এবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির পূর্ণতা আসবে এর ভিতরে আল্লাহতাল প্রিয়তম এবাদত হল সালাত সালাতের ফরজ যেমন রয়েছে নফল সালাত রয়েছে আমরা চেষ্টা করব অবসর পেরে কিছু নফল সালাত আদায় করার রসল সাল্লাম যে কোন সময় নিষিদ্ধ সময় নয় এমন সময়ে কিছু নফল সালাত আদায় করতে উৎসাহ দিতেন আর সাল জিনিস খাই মৌ সলা শ্রেষ্ঠ জিনিস যে যতটুকু পারে বেশি বেশি সালাত আদায় করবে নফল সালাত এক যুবক কাহিবা রদি আল্লাহ আনহ রসল্লা সাল্লা আসালামের খেদমত করেছেন রসুল্লাহ সাল্লাহ আসালাম খুশি হয়ে জিজ্ঞাসা করছেন কা তোমার কিছু চাওয়ার আছে আমার কাছে চাও চাওয়ার সুযোগ কে দিয়েছেন রসোল্লা সাল্লাম তিনি কে আল্লাহ রসুল এবং মদিনা রাষ্ট্রের প্রধান যুবককে বলেছেন সাল আমার কাছে চাও তুমি কি চাও যুবক দুনিয়ার কিছু চাইতে পারতেন আমার জমি লাগবে চাকরি লাগবে সম্পদ লাগবে অথবা দুনিয়ার অন্য কোনো নিয়ে আমার চাইতে পারতেন বিবাহ লাগবে দোয়া করে নাল্লা তাহলে আমাকে আমাকে কিছু দিই তাও চাননি যুবক সচেতন যুবক যুবক যৌবন নিয়ে ব্যস্ত নয় যৌবন এবং জীবন নিয়ে ব্যস্ত যৌবন জীবন সব শেষ হওয়ার পরে যে আখেরা থসবে এটা নিয়ে ব্যস্ত যৌবন তো শেষ হয়ে যায় তিরিশে পঁয়ত্রিশে তারপরে জীবন থাকে যে যুবক শুধু যৌবন নিয়ে মেতে থাকে তার যৌবন উপভোগ করতে পারলেও জীবন উপভোগ্য হয় না কষ্টকর হয়ে যায় আর যে যুবক যৌবন জীবন এবং আখেরাত নিয়ে চিন্তা করে তার যৌবন উপভোগ্য হয় জীবন উপভোগ্য হয় আখেরাত উপভোগ্য হয় ওই যুবক সচেতন যুবক রাসলসালামের কাছে বলছে ইয়া রসল্লা উরিদু মোর ফিল জাননা আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই আওয়েক ইয়া কাপ অন্য কোন কিছু চাও না শুধু এটাই চাও আমি এটাই চাই কারণ দুনিয়ার নিয়ামত তো শেষ হয়ে যাবে যত নিয়ামতই আমি গ্রহণ করি আখেরাতের অনন্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতে আপনার সাথে থাকতে চাই আইননি আলহাদা আলী কেক রসল আসলাম বললেন যদি জাননাতে আমার সাহচর্য চাও তাহলে আমাকে একটু সাহায্য করো বেশি বেশি নফল সালাত আদায় কর দর্শক কাজে আমরা চেষ্টা করব একটু অবসর ফেরে নফল সালাত আদায় করার তবে এর ভিতরে আমরা তিনটে সালাদ এবং আরেকটা সালাত সম্পর্কীয় বিষয় বিশেষ করে উল্লেখ কর একটা হলো সালাত পূর্বান্নের সালা যেটাকে আমরা চাষ বলে থাকি সাধারণ বাংলায় ফার্সি ভাষায় সূর্য ভালো করে উঠে যাওয়ার পরে অর্থাৎ সূর্য উদয়ের বিশ পঁচিশ মিনিট পর থেকে জহরে রক্ত হওয়ার বিশ পঁচিশ মিনিট পূর্ব পর্যন্ত যে সময়টা সকাল সাতটা থেকে এগারোটা বা এই ধরনের সময় শীত গ্রীষ্মে পার্থক্য হয় এই সময়ে যে সালাত আদায় করা হয় একে বলা হয় সালাদ দোহা আমরা অনেক সময় এশ্বাক এবং চাষ বলে থাকি এ সময় কিছু সালাদ আদায় করতে রসুল্লাহ আসাল্লাম খুবই উৎসাহ দিয়েছেন কারণ সালাত মোমেনের প্রিয় এবাদত আল্লাহর প্রিয় এবাদত জোহরের অল্প কিছু পরে আসর আসরের অল্প কিছু পরে মাগরীব মাগরীবের অল্প কিছু পরেই ঈশা তবে ঈশার থেকে ফজর এবং ফজর থেকে জোহর বেশ দীর্ঘ সময় এই দুটো সময়ে একটু বেশি সালাত আদায়ের জন্য রসোল্লা উৎসাহ দিয়েছেন এবং এর ফজিলত বরক তো খুবই বেশি প্রথম সময় ফজরের পর থেকে জোহরের ভিতরে যে সময়টা সূর্য উদয়ের পর থেকে জহরের অক্ত শুরু হওয়ার কিছু সময় আক পরশন মালিক রু বলছেন রসোল্লাম বলেছেন যদি কেউ ফজর জমাতে আদায় করে এরপরে মসজিদে তার সালাতের জায়গায় বসে আল্লাহ তাল জিকির করতে থাকে তসবি তাহালির অন্য কোনো আল্লাহর জিকিরে মশগুল থাকে সূর্য উদায়ের পরে উঠে দুই রকাত সালাত আদায় করে তার জন্য একটা পরিপূর্ণ হজ এবং একটা পরিপূর্ণ উমরার সব আল্লাহ তালা লিখে দেয় অন্য হাদিসে আবু ওমামা রদি আল্লাহ তালনু বলছেন রসুল্লাহ সাল্লা বলেছেন মান সাল্লা কাদা ফি জামা জামাতে আদায় করে সালাত আদায়ের পরে বসে থাকে এরপরে দোহা বা চাস্তের বেলা উঠে যাওয়ার পরে দোহা বা চাষ্তের দুই রেখাত সালাত আদায় করে তার জন্য একজন অমরাকারী একজন হজকারীর মর্জাদা আল্লা তালা বরাদ্দ করে দেন হাদিসগুলো হাসান ইমাম মন্দিরি আত্মারিবত্তারহিবের ভিতরে বিভিন্ন গ্রন্থ থেকে সংকলন করেছেন তিরিমিজি আহমেদ অন্যান্য মহাদ্দেশ সংকলন করেছেন শেখ মোহাম্মদ নাসিউদ্দিন আলবানী হাদিসগুলোকে হাসান বলেছেন এই অর্থ অনেকগুলো হাদিস রয়েছে যেগুলো থেকে আমরা দেখি যে আল্লাহর দিন আল্লাহ কত সহজ করেছেন মক্ক শরীফে মদ্দিনা শরীফে যাওয়ার সুযোগ অনেকেরই হয় না কিন্তু ফজরের সালাদটা আদায় করে পুরুষের অবশ্যই জামাতে আদায় করবেন মহিলাদের জন্য জামাত নেই জামাতে যাওয়ার জরুরত নেই তারা ঘরে বসে সালাত যেখানে আদায় করেছেন বাড়ির মসজিদেই ঘরের মসজিদেই সালাতের জায়গায় সালাত আদায় করে কিছু সময় বসে থেকে যদি সূর্য উদয়ের পরে সালাতুর দোহা দুই রেখাত অন্তত দুই রেখাত আদায় করতে পারেন তাহলে তার জন্য এত বড় মর্যাদা আল্লা তালা বরাদ্দ করবেন দর্শক সালাতুর দোহা বা চাষ এই সময় আদায় করা জরুরি নয় এই সময় থেকে দুপুরের এক পর্যন্ত আদায় করা যায় বরং আমরা বেরিয়ে গেছি রোদ গিয়েছে কর্মব্যস্ততার ফাঁকে নটা দশটার দিকে আদায় করলে বিশেষ ফজিলত আউ সালাতের কথা বলা হয়েছে সালাতুল আউাবিন হেইনা তরমদুল ফেসাল যখন বালি গরম হয়ে যায় উঠেরা বালির উপর বসতে পারে না ওই সময়টাই যখন আমরা সালাত আদায় করব সালাতুল দোহা সাস্তের সালাত তখন সেটা আওয়াবিনের সালাত বলে গণ্য হবে আল্লাহর বেশি বেশি জিকিরকারী আল্লাহর নেককার প্রিয় বান্দাদের সালাত বলে গণ্য অন্য হাদিসে আবু হুরায় রাহু বলছেন আমার খালিল আমার প্রিয় বন্ধু আমার প্রিয়জন সাল্লাম আমাকে তিনটে বিষয় রসিয়ত করেছেন আল্লাহা আমি যেন সাস্তের এই দুই রেখাত সালাত কখনো না আসারি দুই নম্বর আন আসুমা ফি কুল্লি শাহরিন প্রতি মাসে তিনটে দিন রোজা রাখবো তিন নম্বর ওয়ান ও তেরা কাবলান ঘুমানোর আগে ভীতির আদায় করে ঘুমাব অন্য হাদিসে আল্লাহ রসুল সাল আলী বলছেন মানুষ যখন সকালে ওঠে আল্লাহ তালা তার হাত অঙ্গ পতঙ্গ সুস্থ রেখেছেন প্রতিটি অঙ্গ পতঙ্গ জোর গেরার জন্য তার আল্লাহর পথে সৎকা করা দরকার কিছু না কিছু দান করা দরকার কিছু দান করতে না পারো তাজফি তালিল করো আল্লাহর পথে ব্যয় করো আল্লাহর জন্য মানুষের আল্লাহর পথে ডাকো মানুষের ভিতরে সুসম্পর্ক তৈরি করে দেবোই আল্লাহর পথে দান বলে গণ্য হবে তবে ইউজিজি আনহু রেহা চার সালা তদায় করে তাহলে এই যে দেহের জন্য যে সুক্রিয়া দান সদাকা এটার জন্য এই দুই রেখাত সালাতে যথেষ্ট হবে অন্য হাদিসে রাসলসল্লাহ আলিহাল্লাম বলছেন আল্লাহ তালা বলেন ইয়াবনা আদম এক চালিয়ে দেব অর্থাৎ আমরা আশা করি কেউ যে চার রাখা সালাত আদায় করেন আল্লাহ তালা সারাদিন ওই সালাতের বরকতে তাকে হেফাজত করতে থাকবে অন্য হাদিসের রাসলাম বলছেন আল্লাহ সালাতদ্দোহা ইল্লা আউ্ ও সালাতুলআাবিন রসল্লাহ সাল্লাহ আসলাম বলছেন আল্লাহর প্রিয় নেক্কার বেশি বেশি আল্লামুখী মানুষ ছাড়া এই দোহার সালাত সংরক্ষণ করতে পারে না আর এটাই হলো আল্লাহর প্রিয় নেক্কার বান্ধাদের সালাদ কাজেই আমরা সবাই চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিন আমরা নিয়মিত না হলে যতটুক পারি যে কয়েকদিন পারি সলাত দোহা আদায় করব এটা আমাদের আল্লাহর নৈকট্য অর্জনে তসকিয়া অর্জনে অত্যন্ত সহায়তা করে দর্শক আল্লাহ তালা আমাদের ভালো রাখুন অমাত ওফিকি ইলাবিল্লাহ ওসলিল্লা মোহাম্মদিনবীলি ওয়াল আলহি ওয়া সাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ও রহমাতাল্লা বাক ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল ওর আন শিরোনামে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 सबचे लाभ जनक चानसा के सर्वोच्च मुनाफा दी कुरानूलानुरा दी जायरें रिटर्न पाए गुण बस भाषा